হাইনাই হাইনাই নবী নী ও হাইনাই বীমা ইসমাই تَكْلِيمًا رُسُلًا مُبَشِّرِينَ মুদ্রী লি يَكُونَ কুণলি পরিবেশিত বাংলা অডিও লেকচার সিরিজ কথে কীর পদচিহ্ন নবীদের জীবন এই লেকচার সিরিজটি ধারাবাহিকভাবে আপনাদের সামনে তুলে ধরবে আমাদের পূর্ববর্তী নবীদের জীবন কাহিনী ও উজ্জ্বল ইতিহাস তাদের ত্যাগ ধৈর্য আল্লাহর প্রতি সংগ্রামের গল্প এবং তাদের রেখে যাওয়া অসামান্য শিক্ষা ও আদর্শ ইসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহাম আলাহ সাইদমের দীর্ঘ কাহিনীর দুইটি অংশ রয়েছে প্রথম অংশ হচ্ছে মৌসা বনাম ফেরাউন এবং দ্বিতীয় অংশ হচ্ছে মৌসা এবং বনী সৈদের কাহিনী আল্লাহ আল্লাহ দেওয়া তৌফিক অনুসারে আলহামদুলিল্লাহ আমরা প্রথম অংশ সমাপ্ত করেছি এখন আজকের আলোচনার মাধ্যমে ইনশাল শুরু করতে যাচ্ছি কাহিনীর বাকি অংশ মুসা এবং বণী ইসরায়েলের কাহিনী কুরআ বলেছেন সুতরাং আমি তাদের কাছ থেকে বদলা নিয়ে নিলাম এবং তাদেরকে সমুদ্রে ডুবিয়ে দিলাম কারণ তারা মিথ্যা প্রতিপন্ন করেছিল আমার আয়াত সমূহকে এবং সেগুলোর প্রতি অনিহা প্রদর্শন করেছিল ফেরাউন ধ্বংস হল ফেরাউনের এই শোচনীয় পরাজয় থেকে দীঘাবলসভা তারা তাকে ধ্বংস করে দিলেন নির্মূল করে দিলেন এই পরাজয় থেকে রয়েছে বেশ গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা এক নম্বর সত্যিকার সুপার পাওয়ার তিনি আল্লাহ আল্লাহ ছাড়া আর কোন শক্তি বা ক্ষমতার উৎস নেই ইল্লা ফেরাউনের আলো সুভানতালয় তাকে প্রদান করেছেন কাজে এই আলো সুভানত আলী ইচ্ছা করলেই কোনো মুহূর্তে সেটাকে কেড়ে নিতে পারেন ফেরাউনের এই ঘটনা প্রমাণ করে কুফাররা ক্ষমতার শীর্ষে থাকলেও তারা কখনোই নিজেদেরকে নিরাপদ মনে করতে না। তাদের নিরাপদ নিশ্চিত নির্ভাবনা হওয়ার কোন সুযোগ নেই বাস্তবে তাই দেখা যায় কুপবার সব যুগে সব স্থানে সর্বদা ভীতির মধ্যে থাকে ত্রাসের মধ্যে থাকে কারণ ইতিহাস সাক্ষী পতন ঘটে মধ্যে রাতারাতি তাদের ক্ষমতা আলোচনা তাল্লা যে কোনো মুহূর্তে ধসিয়ে দিতে পারেন বিপরীতে ইমানদার বান্দাদের জন্য তারা চূড়ান্ত দুর্বল অবস্থায় থাকলেও ইতিহাস থেকে আমরা দেখতে পাই তাদের উত্থান ঘটে রাতারাতি কাজেই মুসলিমদের জন্য পরিস্থিতি বাহ্যিক যতই খারাপ হোক না কেন হতাশ হওয়ার কোন কারণ নেই বিপরীতে বাহ্যিক যতই শক্তি থাকুক না কেন কুফফারদের নির্ভাবনা হওয়ার নিরাপত্তা অনুভব করার কোন সুযোগ থাকে না তিনি বিজয় দেওয়ার পূর্বে পরীক্ষা করে নেন যে আমরা আমাদের করণীয় কাজ সেটা করছি কিনা এবং মনি পৃথিবীর বুকে তৎকালীন দুনিয়ার বুকে সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি তার শক্তিশালী সরকার ব্যবস্থা এবং পরাক্রমশালী সৈন্যবাহিনীর কবল থেকে রক্ষা করলেন প্রমাণিত হলো কোন শক্তি আল্লা সুহামত আল্লাহ কাছে পরাশক্তি নয় কোন ব্যক্তি আল্লাহামত আল্লার কাছে ক্ষমতাবান ব্যক্তি নয় কোন সরকারি কাছে কোন শক্তিশালী সরকার কিচ্ছু নয় বরং এই সবগুলো হচ্ছে আল্লা সুহামাত আল্লাহ অধীন এবং তার বান্দা আল্লাহ আল্লা সুহামাত এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তার সমহান ইচ্ছাই যথেষ্ট তিনি বলবেন কুন ফায় এক হও এবং তা হয়ে যাবে যা কিছু সৃষ্ট যার সৃষ্টি রয়েছে সেগুলোর একটি নির্দিষ্ট মেয়াদ রয়েছে যখন আল্লাহ তাদেরকে ধ্বংস করে কাজেই এগুলো কখনোই চিরস্থায়ী ক্ষমতা বা শক্তির প্রতীক নয় আল্লাহ কুরআনে বলছেন বনেসাইল জাতি সম্পর্কে দুর্বল মনে করা হতো আল্লাহ ইস্তাদ আফুন যাদেরকে দুর্বল মনে করা হত। আল্লাহ বলছেন তাদেরকে আমি উত্তরাধিকার দান করেছি এই জমিনের মাশরিক এবং মাগ্রেব পূর্ব এবং পশ্চিম অঞ্চলের যার মধ্যে আমি বরকত রেখেছি বারাক্কা রেখেছি আল্লাহাল বলছেন পরিপূর্ণ হয়ে গেছে তোমার রবের প্রতিশ্রুত সেই কল্যাণ সে ওয়াদা বনে ইসরায়েলের জন্য তাদের সবর করার কারণে বিমা সাহারুস আর ধ্বংস করে দিয়েছি সেই সবকিছু যা তৈরি করেছিল ফেরাউন এবং তার সম্প্রদায় এবং ধ্বংস করে দিয়েছি সেই সব কিছু যা সূচ্চ তারা নির্মাণ করেছিল দ্বিতীয় আয়টির মাধ্যমে আল্লাহ আরেকটি দৃষ্টিকোণ থেকে ফেরাউনের ধ্বংস এবং শিক্ষা পাই যার মধ্যে এক নম্বর থেকে আল্লাহ মহমাত কখনোই ইমানদার ব্যক্তিদেরকে পরিত্যাগ করেন না তাদেরকে ভুলেও যান না আল্লাহ বন ইসরায়েল সম্পর্কে বলেছেন যাদেরকে দুর্বল মনে করা হতো আল্লাহ ইস্তাদ আফুন আল্লাহ বলছেন তারা ছিল বা দুর্বল হতে পারে তারা কখনোই দুর্বল নয় বরং তারাই শক্তিশালী পেরাউনের ধ্বংসের মাধ্যমে বনিস রাইলের উদ্ধারের মাধ্যমে এই সত্যই আবারও প্রতিফলিত হল বিজয় আল্লাহর সাহায্য অবশ্যই আসবে তবে তার জন্য আমাদের সচেষ্ট হওয়ার পর এবং সবর করার পর আল্লাহ আমাদের যে করণীয় আমরা সেটা করছি কিনা তা পরীক্ষা করে নেবেন আল্লাহ বলেছেন বিমা সাবারু তাদের সবর করার কারণে আমি উত্তরাধিকারী করে দিয়েছি এই জমিনের পূর্ব এবং পশ্চিম অঞ্চলের আল্লাহর ওয়াদা এটা সত্য ওয়াদা যারা আল্লাহর উপরে ভরসা করে তাদের জন্য তিনি যথেষ্ট তিনি তাদেরকে উদ্ধার করেন চরম বিপদের মুহূর্তে আমি তোমাদেরকে ফেরাউনের লোকদের কাছ থেকে উদ্ধার করেছিলাম ফেরাউন এখন কেবলমাত্র ইতিহাস ছাড়ার কিছু নয় ফেরাউনের দলবল তাদের কোন চিহ্ন আল্লাহ অবশিষ্ট রাখলেন না কেউ থাকল না বনি সাইলদের উপরে কর্তৃত্ব করার জন্য ছড়ি ঘুরানোর জন্য বনির সাইল জাতি যখন এভাবে চাপমুক্ত হয়ে গেল তখন তাদের প্রকৃত আচরণ বোঝার একটি উপযুক্ত পরিবেশ সৃষ্টি হল যেমন এর আগে আমরা স্মরণ করতে পারি যখন বনি ইসাইলের উপরে ফেরাওয়া নির্মাচার নির্যাতন চালাচ্ছিল মুসা আল্লাহাম তাদেরকে সুসংবাদ দিচ্ছিলেন যে অচিরেই আল্লাহ তোমাদেরকে উদ্ধার করবেন তখন মুসা আলাহিস্লাম আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন তিনি বলেছিলেন আশা করা যায় তোমাদের রব তোমাদের শত্রুকে অচিরেই ধ্বংস করে দেবেন এবং জমিনে তোমাদেরকে তাদের স্থলাভিষিক্ত করে দেবেন অতঃপর তিনি দেখবেন তোমরা কেমন আমল করছি যখন কোন একটি জাতি দীর্ঘদিন বাইরের কোন একটি শক্তি বা শত্রু দ্বারা জুলুমের শিকার হয় নির্যাতিত এবং নিষ্পেষিত হয় দীর্ঘদিন ভয় ভীতি ত্রাস এবং জুলুমের মধ্যে থাকে একটা পর্যায়ে এসে তারা এই জুলুম অত্যাচারকে অজুহাত দেখানো শুরু করে নিজেদের গুধায়ের কাজগুলো করার পক্ষে নিজেদের দুর্বলতাকে নিজেদের অবাধ্যতাকে ঢাকার জন্য এই অজুহা দিতে শুরু করে যে আমাদের উপরে জুলুম অত্যাচার করা হচ্ছে আমরা এখন দুর্বল কিভাবে আমরা আল্লাহর দিন মানতে পারি আমাদের উপর অত্যাচার করা হচ্ছে দিনই পরিবেশ নেই এখন তো আর দিন মানা সম্ভব নয় তারা বলে থাকেন যদি আমরা ইসলামের যুগে খিলাফতের মধ্যে বসবাস করতাম তাহলে কত সুন্দর আমরা ইসলাম পালন করতাম এই দাবি সত্যি নাকি মিথ্যা এই আসল চেহারা ফুটে ওঠার একটি উপযুক্ত পরিবেশ সৃষ্টি হল যখন আল্লাহ ফেরাউনকে নিশ্চিন্ন করে দিলেন নির্মূল করে দিলেন মনে ইসরায়েল জাতি সেই সময় কি করেছিল মনে ইসরা আল্লাহ তাদের সামনে আল্লাহ সাহায্য এসে পৌঁছাল নিজের চোখে তারা আল্লাহ পাঠানো মৌজিজাকে প্রত্যক্ষ করল তারা দেখল কিভাবে আল্লাহআ লোহিত সাগরকে দ্বিখণ্ডিত করে তার মধ্যে পায়ে চলার পথ তৈরি করে দিলেন আল্লাহ সমুদ্রের পানিকে দুই ভাগ করে স্থির দাঁড়িয়ে রাখলেন তাদের চলে যাওয়ার পথ করে দেওয়ার জন্য তারা দেখলো কিভাবে সেই পথে এসে ফেরাওন এবং তার সৈন্যবাহিনী সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন হল এবং তারা আরও দেখলো চরম বিপদের মুহূর্তে কিভাবে আল্লাহর পাঠানো ওয়াদা সত্যি প্রমাণিত হয়েছে কিভাবে আল্লাহ পাঠানোর সাহায্য তাদেরকে উদ্ধার করেছে এতগুলো বিষয় নিজেদের চোখের সামনে দেখার পর যখন লোহিত সাগর পার হয়ে নতুন একটি ভূমিতে এসে পৌঁছাল সর্বপ্রথম বনি ইসাইল জাতি কি কাজ করে বসল সর্বপ্রথম কাজ তারা কি করেছিল। ফেরাউনের কবল থেকে মুক্ত হওয়ার পর বন ইসাইল একটি নতুন ভূমিতে হিজরত করে আসলো। সেখানে যাওয়ার পর দেখল এই অঞ্চলের লোকেরা মুশ্রিক এবং তারা মূর্তি পূজা করছে মূর্তিগুলোর সামনে পূজার অর্ঘ্য নিবেদন করে তারা বসে আছে পূজায় ব্যস্ত এই দৃশ্য দেখে মনে ইসরাইল তাদের কাছে পাঠানো রাসুল যিনি তাউহিদের বার্তা বাহক মুসা আল্লাহ সাল্লামের কাছে আসলো এসে বলল হে মুসা তুমি আমাদের জন্য একটি মূর্তি বানিয়ে দাও যেমন মূর্তি রয়েছে এই লোকেদের আমি সমুদ্র পার করে দিয়েছি বনে সেলদেরকে তখন তার এমন একটি সম্প্রদায়ের কাছে গিয়ে পৌঁছালো তারা নিজেদের হাতে নির্মিত মূর্তি পূজায় ব্যস্ত ছিল মনিস্রেল তারা বলতে লাগল হে মুসা আমাদের উপাসনার জন্য এই মূর্তিগুলোর মতো একটি মূর্তি নির্মাণ করে দাও এটা এমন একটা পরিস্থিতি যখন আপনি সত্যিকার অর্থেই বাক্রুদ্ধ হয়ে যেতে বাধ্য যে জাতি মাত্রই মিশর থেকে আল্লাহ সাহায্যে মুক্তি লাভ করল নিজের চোখে তারা আল্লাহ সুমার পাঠানোর সাহায্যকে দেখল মুসা আলাহিসাল্লাম রাসুল তিনি তাহিদের দিকে তাদেরকে আহ্বান করছেন যে জাতি ছিল অসহায় আল্লাহ সাহায্য যাদেরকে উদ্ধার করল সেই জাতি তাদের কাছে পাঠানো রাসুলের কাছে এসে বলল আমাদেরকে একটি মূর্তি বানিয়ে দাও যেমন মূর্তি রয়েছে এই লোকেদের অবাস্তব আবদার এর পেছনের কারণ কি কুফর অবিশ্বাস নাকি মূর্খতা মুসা আল্লাহাম তিনি কি বলেছিলেন মুসা আলু সাল্লাম তিনি বললেন কয়লা ইন্াকুম কমুন তাজে হালুন তিনি বললেন তোমরা তো এক মূর্খ সম্প্রদায় স আল্লাহাম তাদেরকে অজ্ঞতার উজাহ দিলেন তিনি তাদেরকে বললেন না তোমরা কুফরি করছো তোমরা কাফের হয়ে গেছ বরং তাদেরকে বললেন ইন্নাকুম কাুন তোমরা তো হলে এক মূর্খ সম্প্রদায় সুতরাং তাদের এই আবদার এটা তাদের মূর্খতার কুফরি নয় লক্ষণীয় সাধারণ পরিস্থিতিতে মূর্তি পূজা এটা নিঃসন্দেহে শতভাগ কুফর যাতে কোনো সন্দেহ নেই আপনি আল্লাহ সঙ্গে কাউকে উপাস্য হিসেবে যুক্ত করে নিয়ে যাচ্ছেন মূর্তি পূজা করতে যাচ্ছেন এটা নিঃসন্দেহে কুফর কিন্তু মৌসা আলাহিসাম তাদেরকে কাফের না বলে তাদেরকে বলেছেন তোমরা হচ্ছ জাহেল তোমরা মূর্খ তোমরা এক মূর্খ সম্প্রদায় ব্যতিক্রমী ক্ষেত্র রয়েছে যেখানে আপনি অজ্ঞতার কারণে রেহাই পেতে পারেন। কিন্তু সতর্ক থাকতে হবে সমস্ত কুফর বা শিরকের পেছনে অজ্ঞতা কখনোই কার্যকর কোন অজুহাত নয় কাজেই এই বিষয়টি বিস্তারিত আলোচনার দাবি রাখে। মোসা আলাহিসাম বনিস বলেছেন এমন মনে করার কোন কারণ নেই যে তারা তাদের দিন বা ধর্ম পরিত্যাগ করে অন্য একটি ধর্ম বা দিন গ্রহণ করতে আগ্রহী ছিল মনসুআ তাদেরকে জাহেল বলেছেন মনে ইসরা তারা আল্লাহ উপর ইমান এনেছিল তারা জানত আল্লাহ তাদেরকে সাহায্য করেছেন মনে ইসরাহল হচ্ছে ইয়াকুব সন্তানদের বংশধর ইয়াকুব আলাহিস্লামের আরেকটি নাম হচ্ছে ইসরায়েল ইউসুফ আলাহাম এবং তার ভাইদের পরবর্তী বংশধরা থেকে এই বনে ইসরালীর সৃষ্টি তাদের নিঃসন্দেহে তারা আল্লাহ সম্পর্কে জানত আল্লাহমতালাকে তার বিশ্বাস করত কিন্তু তাদের এই খেয়ালি এবং অবাস্তব আবদারের পেছনের মূল কারণ কি ছিল তাদের মূল সমস্যা হচ্ছে শারীরিকভাবে ফেরাউনের গোলামি থেকে তারা মুক্তি লাভ করলেও মানসিক থেকে তারা মানসিকাভ করতে পারেনি গোলামি অনেকভাবে করা হতে পারে তার মধ্যে অন্যতম তিনটি দিক এক নম্বর নিজের প্রকৃত পরিচয় ভুলে যাওয়ার মাধ্যমে যখন আপনার মধ্যে আত্মপরিচয়হীনতা সৃষ্টি হয় তখন আপনার মধ্যে অন্যের গোলামী করার একটি মানসিকতা তৈরি হয় দুই নম্বর নিজেকে ছোট মনে করার মাধ্যমে হীনমন্নতা বা ইনফেরিয়রিটি কমপ্লেক্সের মাধ্যমে আপনার মধ্যে এই ধরনের নিচু তৈরি হয়। তিন নম্বর অন্য জাতি সম্প্রদায় বা লোকেদেরকে অনুকরণ করা বা নকল করার মাধ্যমে আপনি আপনার অজান্তেই অন্য মানুষদের গোলামে পরিণত হয়ে যান ইসরাইল যখন তারা দেখল অন্য সম্প্রদায় অন্য জাতির মানুষেরা ভিন্ন কিছু কার্যক্রম করছে তাদের মধ্যে অনুরূপ কাজ করার ইচ্ছা জেগে উঠল এক নম্বর কারণ তাদের নিজেদের কাছে যা ছিল নিজেদের আত্মপরিচয় এটা নিয়ে তারা সন্তুষ্ট ছিল না তাদের মধ্যে আত্মপরিচয়হীনতা ছিল কাজে এই শূন্যস্থানকে পূরণ করার জন্য তারা সব সময় অন্য জাতিকে নকল করতে চাইত তাদের সমস্যা ছিল হীনমন্নতা এবং পরাজিত মানসিকতা তারা ভাবত তারা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট এবং অধম জাতি ফেরাউন তাদেরকে সেভাবেই মিশরে রেখেছিল তারা ছিল সেখানকার সবচেয়ে অধম এবং নিচু জাতি কাজে এরা তাদের বিশ্বাসের একটা অংশ হয়ে গিয়েছিল যে অন্য জাতির কাছে যাই থাকুক না কেন সেটা নিঃসন্দেহে তাদের থেকে উত্তম হবে তারা হচ্ছে সবচেয়ে নীচু জাতি কাজে নিজেদের এই হীনমন্নতা এবং আত্মপরিচয়হীনতা থেকে মুক্তি লাভ করার জন্য তাদের পথ ছিল অন্য জাতিকে নকল করা অনুকরণ করা তাদের মতো আচরণ করো তাহলে আমরা ওদের মতো সৃষ্টি হতে পারব এই মানসিকতা কি তারা ইবাদতের ক্ষেত্রে পর্যন্ত নিয়ে আসলো। যে জাতি মূর্তি পূজা এবং শিরকে লিপ্ত ছিল তারা বলল আমরাও তাদের মতো মূর্তি পূজা করব আমাদেরকে একটি দেবতা বানিয়ে দাও অধপতিত জাতির এই পরাজিত মানসিকতা সম্পর্কে বিখ্যাত মুসলিম ঐতিহাসিক ইবনে খালদুন রাহিম তিনি খুবই চমৎকার একটি কথা বলেছেন তিনি বলেছেন দুর্বল সব সময় সবলের অনুসরণকারী দুর্বল জাতি সময় সবল জাতিকে অনুসরণ করে আর এটা সববাহু বিল কাউ বনে তারা ছিল মিশরের সবচেয়ে দুর্বলতম জাতি সবচেয়ে অনগ্রসর এবং পিছিয়ে পড়া জাতি ফেরাউন তাদেরকে দমন নিপীড়ন করে এমন একটি পরিস্থিতিতে রেখেছিল তাদের আত্মসম্মান বলে অবশিষ্ট কোনো কিচ্ছু ছিল না সেই শোচনীয় পরাজিত অবস্থা থেকে শারীরিকভাবে তারা এখন মুক্ত কিন্তু তাদের শরীর তাদের দেহ সেখান থেকে মুক্ত হলেও তাদের মন মগজ চিন্তা চেতনা এখনও আগের মতো পরাধীন হয়েছিল স্বাধীনভাবে চিন্তা করার কোন ক্ষমতা তাদের মধ্যে ছিল না তারা ছিল দুর্বলতিত্বের পূর্বে সেই দাস সুলভ মানসিকতা তারা তখনও বর্জন করতে পারেনি কাজেই এটা তাদের বিশ্বাসের একটা অংশ হয়ে গিয়েছিল তারা সব সময় বিশ্বাস করত অন্য জাতির কাছে যাই থাকুক না কেন সেটা আমাদের থেকে উত্তম হবে সুবান অতীতের মুসলিম জাতি মুসা জাতি বনি ইসরায়েলের এই বাস্তবতাকে যদি আমরা বর্তমান মুসলিম জাতি উম্মতে মোহাম্মদের সঙ্গে মিলিয়ে দেখি তুলনা করে আমরা দেখতে পাই আজকের মুসলিমদের মধ্যে এমন বহু মানুষ রয়েছেন যারা এই ধরনের হীনমন্য মানসিকতায় ভুগছেন আত্মপরিচয়হীনতায় ভুগছেন ফলে মানসিকতা খুবই দুর্বল এবং এই দুর্বলতাকে গোপন করার জন্য তারা সব সময় অন্যদেরকে নকল করার চেষ্টায় ব্যস্ত পোশাক আশাকে আচার আচরণে শুভেচ্ছা সম্ভাষণে কিংবা বিভিন্ন দিবস উৎসব উদযাপনে প্রত্যেকটি খুঁটিনাটি কাজে কিছু মুসলিম তারা বর্তমানে অমুসলিমদেরকে নকল করছেন অনুসরণ করছেন অথচ অমুসলিমদের এই আদর্শ আচার আচরণ জীবনরীতি ইত্যাদি নকল করাকে আল্লাহ রসুল্লাহ সাল্লাম কঠোরভাবে নিন্দা করেছেন এখানে একটি বিষয় লক্ষণীয় সেটা হচ্ছে অমুসলিমদের বানানো যন্ত্র বা প্রযুক্তি ব্যবহার করা এবং তাদের আদর্শ বা জীবন পদ্ধতি নকল করা এই দুটি কখনোই এক বিষয় নয় রাসুল্লাহ সাল্লাসাল্লাম তিনি সালমান আলফারেস ই রাজিয়া সালানহর কাছ থেকে পারস্য বা ইরানিদের পরীক্ষা খনন করার যে প্রযুক্তি সেটাকে কাজে লাগিয়েছেন যখন তিনি টাইফ অবরোধ করেছিলেন সেখানে ভারী পাথর নিক্ষেপক যন্ত্র মানজানিক তিনি ব্যবহার করেছেন এগুলো হচ্ছে যন্ত্র বা প্রযুক্তি যেটা অমুসলিম বিজাতি বা বিধর্মীদের আবিষ্কার হলেও ব্যবহার করতে কোন সমস্যা নেই কিন্তু তাদের আদর্শ তাদের আচার আচরণ তাদের জীবনযাপনের রীতি বা পদ্ধতি তাদের বিশ্বাস এগুলি কখনোই মুসলিমরা ন করতে করছেন হুনায়ন যুদ্ধের সময় আমরা রাসুল্লাহামের সঙ্গে বের হলাম যখন আমরা একটি বড়োই গাছ বা কুল বৃক্ষের কাছে এসে উপস্থিত হলাম তখন আমরা বললাম ইয়া রাসুল্লাহ কাফেরদের যেমন তাদের তরবারি ঝুলিয়ে রাখার একটি জায়গা রয়েছে আমাদের তরবারিগুলো ঝুলিয়ে রাখার তেমন একটি ব্যবস্থা করে দিন সেই সময়ের কাফেরা তারা তাদের তরবারিগুলোকে একটি বৃক্ষে ঝুলিয়ে রাখত সেখান থেকে বরকত লাভের আশায় এবং তাদের মধ্যে কিছু কুসংস্কার ছিল যে এই গাছে যদি আমরা আমাদের অস্ত্র ঝুলিয়ে রাখি এর মাধ্যমে আমরা যুদ্ধে জয়লাভ করতে পারব ইত্যাদি ইত্যাদি তাদের তরবারিগুলো গাছে ঝুলিয়ে রাখত এবং তার চারপাশে ঘিরে বসে থাকত যখন কিছু মুসলিম এই দাবি করলেন যে আমাদেরকেও তাদের গাছের মতো একটা গাছ নির্ধারণ করে দিন যেখানে আমরা আমাদের অস্ত্রগুলোকে ঝুলিয়ে রাখবো আশ্চর্য হয়ে গেলেন তিনি বললেন আল্লাহবর তোমরা যে দাবি করেছ যে কথা বলছো এটা তো হচ্ছে ঠিক সেই কথা যেমন বনি ইসরাইল তারা বলেছিল। যে না ইলাহান কামা মুসাকে বলেছিলাম হে মুসা তাদের দেবতাগুলোর মতো আমাদের জন্য একটি দেবতা তৈরি করে দিন রাসুল্লাহ সাল্লা সাল্লাম তিনি বললেন তোমরা তো তোমাদের পূর্ববর্তীদের তোমরা তো তোমাদের পূর্ববর্তীদের রীতিনীতিকে অনুসরণ করছো বর্তমান সময়ে যে মুসলিমরা তারা পশ্চিমাদেরকে অনুসরণ করছেন তাদের আচার আচরণে পোশাক পরিচ্ছেদে সম্ভাষণে কিংবা দিবস উদযাপনে তাদের আচরণ থেকে এটা স্পষ্ট আল্লাহ তাদেরকে যে দিন দিয়েছেন এতে তারা সন্তুষ্টি নন কিন্তু এর কারণ কি এর কারণ হচ্ছে কুফবার পশ্চিমারা তারা বর্তমান বিশ্বে ক্ষমতাবান সামরিক অর্থনৈতিক সমৃদ্ধি তাদের হাতে রয়েছে কাজেই মানসিকভাবে যারা পরাজিত এবং দুর্বল মানসিকতায় আক্রান্ত সেই সমস্ত ব্যক্তিরা কুফারদেরকে নকল করে তাদের মতো আচার আচরণ এবং কার্যকলাপ অনুসরণ করে তাদের কাছ এবং সেই আচরণের মাধ্যমে তারা সম্মান প্রত্যাশা করে থাকেন এই অনুকরণের বিষয়টা খুবই মারাত্মক কারণ এটা শুরু হতে পারে খুব ছোট্ট একটা বিষয় দিয়ে হয়তো পোশাক পরিচ্ছেদ এগুলো নকল করে দিয়ে আপনার আচরণ তাদের মতো আপনি করে ফেলছেন কিন্তু এর শেষ কোথায় হবে আপনি জানেন না অনেক ক্ষেত্রেই দেখা যায় এর শেষ খুবই মারাত্মক যেটা একজন মানুষকে শির্ক এবং কুফর পর্যন্ত টেনে নিয়ে যায় আজকে মুসলিমরা অমুসলিমদেরকে নকল করে কবরে ফুল দিচ্ছে পাথর বা স্তম্ভে ফুল দিচ্ছে নীরবতা পালন করছে আগুন জ্বালিয়ে তার সামনে নীরবে দাঁড়িয়ে থাকছে নকল করতে করতে অনেকে বড়দিনের শুভেচ্ছা পর্যন্ত বিনিময় করছে পূজার শুভেচ্ছা বিনিময় করছে যেগুলো সুস্পষ্ট শির্ক দুর্বল জাতির এই শক্তিশালী জাতিকে নকল করার প্রসঙ্গে আমরা একটি ঐতিহাসিক ঘটনা উল্লেখ করতে পারি বর্তমান সময়ে যে দৃশ্য আমরা দেখছি এর বিপরীত দৃশ্য অর্থাৎ যখন মুসলিমদের কাছে শক্তি এবং ক্ষমতা ছিল বিশ্বের নেতৃত্ব ছিল মুসলিমদের হাতে সেই সময়ে সেই যুগের অমুসলিম তাদের আচরণ আচরণটি ছিল একবার ইতালির ক্যাথলিক চার্চের একজন বিখ্যাত ধর্মযাজক সেই সময়ের প্রধান ধর্মযাজক অর্থাৎ তৎকালীন পোপের কাছে তিনি একটি পত্র লিখলেন চিঠি লিখলেন এবং সেই চিঠিতে অভিযোগ করে তিনি বলছিলেন আপনি লক্ষ্য করলে দেখবেন তিনি খ্রিস্টান যোদ্ধা বা নাইট যাদেরকে মুসলিম ভূমিতে ক্ষুদ্র ক্ষুদ্র দলে প্রেরণ করা হতো উদ্দেশ্য ছিল তারা মুসলিম ভূমিতে এসে সন্ত্রাস নৈরাজ্য এবং অরাজকতা সৃষ্টি করবেন বিশেষ করে ভূমধ্য সাগরীয় অঞ্চল যেটা মুসলিমদের শক্তির কেন্দ্র ছিল মুসলিম ব্যবসায়ী জাহাজগুলো সেই অঞ্চল দিয়ে চলাচল করত আব্বাসীয় খিলাফা এবং পরবর্তীতে অটোমান বা ওসমাইয়া খিলাফার সময়েও সেই ভূমধ্য সাগরীয় অঞ্চল ছিল মুসলিমদের শক্তির কেন্দ্র পাওয়ার হাউসলিম যোদ্ধাদেরকে খ্রিস্টান যোদ্ধাদেরকে পাঠানো হতো মূলত গির্জা থেকে কিন্তু তাদের সমস্যা ছিল তারা আচার আচরণে খ্রিস্টান হয়েও মুসলিমদেরকে নকল করা শুরু করছিল কাজেই সেই ধর্মযাচক তিনি পোপের কাছে লেখা চিঠিতে অভিযোগ করে বললেন আপনি লক্ষ্য করলে দেখবেন আমাদের ছেলেরা তাদের পোশাক পরিচ্ছেদে মুসলিমদেরকে নকল করতে শুরু করে দিয়েছে তারা আরবি ভাষা শিখছে আরবদের কেউ সুন্দর করে প্রেম ভালোবাসা নিয়ে আরবিতে কবিতা রচনা করছে কেন এমনটা ছিল কারণ সেই সময় মুসলিমরা ছিল ক্ষমতাবান শক্তিশালী জাতি কাজে যে জাতিগুলো দুর্বল ছিল সেগুলো মুসলিমদেরকে নকল করে সম্মান করছিল আল্লাহ বনী ইসলাইলদের সম্পর্কে বলেছেন যাদেরকে দুর্বল মনে করা হত আল্লাহ মুসলিমরা কখনোই দুর্বল নয় কারণ তাদের সঙ্গে রয়েছেন আল্লাহ বাহ্যিক পরিস্থিতিগুলো আল্লাহ মানুষের মধ্যে পালাবদল করে থাকেন প্রকৃত মোমিন এবং ইমানদার বান্দাদেরকে মুনাফিকদের থেকে পৃথক করার জন্য উচিত শক্তি সম্মান এবং ইজ্জাত এটা শুধুমাত্র আল্লাহ আসে হুফারদের এই শক্তি এটা ক্ষণিকের ধোকামাত্র প্রকৃত শক্তি একমাত্র আল্লাহ থেকে আমাদের কাছে আসে আল্লাহ তিনি বলছেন রাসুলিহ ও যাবতীয় শক্তি সম্মান এটা তো আল্লাহ তার রাসুল এবং মুমিনদের জন্যই মুসলিমদের যে অবস্থা বর্তমানে আমরা দেখতে পাচ্ছি সেটা নিঃসন্দেহে সাময়িক অবস্থা যদি আপনি ইতিহাসের দিকে তাকান এর বাস্তবতা আপনি খুবই স্পষ্টভাবে দেখতে পারবেন মনে ছিল দুর্বল মনমানসিকতা সম্পন্ন অন্য জাতিকে মূর্তি পূজায় দেখে তাদের মধ্যেও মূর্তি পূজা করার যে ইচ্ছা জেগে উঠল সেটা তাদের দুর্বল মন মানসিকতার একটি বড় উদাহরণ অথচ যে শিরকি শাসন ব্যবস্থার কারণে তাদেরকে নির্যাতন এবং নিপীড়ন করা হচ্ছিল সেই ফেরাউনের জাতি তারাও ছিল মুশরিক এবং তাদের বিভিন্ন কল্পিত দেবদেবী উপাস্য এগুলো ছিল বনি ইসরায়েলকে যখন নির্যাতন করা হচ্ছিল সেই অভিযোগগুলোর মধ্যে একটি অভিযোগ ছিল এটা যে বনীসরায়েল কেন এই সমস্ত উপাস্যগুলোকে বর্জন করেছে ফেরাউনের সভাসদরা ফেরাউনকে উস্কে দিয়ে বলছিল তাদেরকে কি আপনি ছেড়ে দেবেন যারা আপনাকে এবং আপনার উপাস্যদেরকে বর্জন করে যে উপাসগুলোকে বর্জন করার কারণে ফেরাওয়ান তাদেরকে কিভাবে সেই জাতি তারা নিজেরাই এই মূর্তি পূজার দাবি করতে পারে এটা তাদের একটি আত্মসম্মীতার ন্যায় নীতির শাসনের মধ্যে যখন আপনি বসবাস করবেন আদলের মধ্যে বসবাস করবেন ইসলামী শাসনের অধীনে বসবাস করবেন ইতিহাস থেকে আমরা দেখতে পাই এটা মানুষের মধ্যে আত্মসম্মান এবং আত্মমর্যাদাবোধকে সৃষ্টি করে অপরদিকে জুলুমের শাসন মানুষের আত্মসম্মানকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয় সাইদ কুতুব রাহিমল তিনি এই বিষয়ে বেশ চমৎকার দুইটি উদাহরণ তুলে ধরেছেন যে মিশরের বাসিন্দা ছিল বন ইসরা সেই মিশরের উদাহরণই তিনি দিয়েছেন রাসুল্লাহ সাল্লা সময়ে এই মিশর এটা ছিল রোমান সাম্রাজ্যের অধীনে সেই মিশরকে রোমান সাম্রাজ্যের তুরুমত্তাচার থেকে মুক্ত করেছিলেন যিনি তিনি হচ্ছেন আমর বিন আল আস রাহু তিনি মিশরে উম্মাতি মোহাম্মদীর মধ্যে প্রথম মুসলিম শাসক তার শাসনামলে একবার একজন ব্যক্তি দীর্ঘ এক মাসের পথ একটা উটনির পিঠে পাড়ি দিয়ে আসলেন শুধুমাত্র একটি বেতের আঘাতের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার জন্য ওই বৃদ্ধ ব্যক্তি তার ছেলেকে আমর বিন আলাসের ছেলে তিনি একটি বেতের আঘাত করেছিলেন কেন করলেন এটা সেই বৃদ্ধের আত্মসম্মানে গিয়ে লেগেছিল যে জন্য সেই আমলে তিনি এক মাসের পথ একটি উটের পিঠে পাড়ি দিয়ে এসে অভিযোগ দাখিল করলেন যে কেন আমার ছেলের গায়ে একটি বেতের আঘাত করা হলো। অথচ এই লোকেরাই কিছুদিন আগে যখন তারা রোমানদের অধীনে ছিল কত শত শত বেতের আঘাত তারা নীরবে চাবুকের আঘাত তারা নীরবে মুখ বুঝে সহ্য করেছে সেই অপমানা লাঞ্ছনাকে তারা তাদের নিয়তি বলে মেনে নিত আর আজকে ইসলামী শাসনে বসবাস করার কারণে তাদের মধ্যে সেই সম্মানবোধ তৈরি হয়েছে যে কারণে এক মাসের পথ পারি দিয়ে হলেও তার অভিযোগ দাখিল করছে কেন আমার ছেলের গায়ে একটি অন্যায় বেতের আঘাত করা হলো। ন্যায়নীতির মধ্যে বসবাস করা এটা মানুষের মধ্যে এভাবে আত্মসম্মান এবং মর্যাদাকে তৈরি করে দেয় অপরদিকে ফেরাউনি তাগতি জুলুমের শাসন ব্যবস্থা এটা মানুষের সম্মানকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয় এই জন্য মানুষ তার রাজা বা শাসকের ধর্মকে অনুসরণ করে ওমর ওমরানু খলিফা তিনি মানুষের এই প্রবৃত্তি বা স্বভাব সম্পর্কে ভালোভাবে জানতেন তাকে বেশ তার মধ্যে অন্তর্দৃষ্টি বা ফরাস দিয়েছিলেন ওমর আদিত তিনি তার শাসন আমলে প্রাদেশিক শাসনকর্তা এবং কর্মচারীদেরকে উপদেশ দিতেন এভাবে তিনি বলতেন অনাবৃত দেহের উপরে খালি গায়ে উপরে মানুষকে প্রহার না কারণ এর মাধ্যমে তাদেরকে অপমানিত করা হয় কিন্তু যখন একটা সমাজ জুলুম নির্যাতনের মধ্যে বসবাস করে যে শাসকরা জুলুম নির্যাতনের অভ্যস্ত তারা এই বিষয়গুলোর কোন তোয়াক্কাই করে না আমাদের দেশে আমরা দেখতে পাই বিভিন্ন সময়ে পুলিশ বাহিনী কিভাবে তারা ছেলে বুড়ো নির্বিশেষে মানুষদেরকে প্রহার করে কোন কিছু তারা তোয়াক্ক করে না বৃদ্ধ ব্যক্তিদের পিঠে বুটের লাথি মারা হয় ওভার ব্রিজের উপরে ফেলে দিয়ে বুট দিয়ে মাথার টুপিতে হচ্ছে। হচ্ছে এগুলো সরকারি বাহিনীর চিত্র। অপরদিকে বিরোধী দল বাহিনী তারও বিভিন্ন সময়ে হরতাল অবরোধের নামে আমাদের দেশে মানুষের গায়ের পোশাক পর্যন্ত খুলে নেয় এই দৃশ্য আমরা দেখেছি এটা হচ্ছে জুলুমের মধ্যে বসবাস করা একটা সমাজের কিছু চিত্রমাত্র জুজুমের শাসনে যখন মানুষ বসবাস করে তাদের মধ্যে সম্মান বলে কিছু অবশিষ্ট থাকে না বনি ইসরা ফেরাউনের মতো জালি মত শাসকের অধীনে থাকার কারণে আত্মসম্মান হারিয়ে তাদের অবস্থা আজকে এমন একটি পর্যায়ে গিয়ে ঠেকেছে যে এমনকি তারা প্রাণহীন মূর্তি পূজা করার জন্য বায়না করতে দ্বিতীয়বার ভাবলো না এজন্যই ইংরেজিতে একটি কথা প্রচলিত আছে বলা হয় ইফ ইউ ডো্ট চেঞ্জ দ্য সিস্টেম দ্য সিস্টেম চেঞ্জ ইউ যদি আপনি সমাজ ব্যবস্থা বা সিস্টেমকে পরিবর্তন না করেন সেই সমাজ ব্যবস্থাই আপনাকে পরিবর্তন করে ফেলবে বনির ইসরা তাদের অজান্তি নিজেদের আত্মপরিচয় আত্মমর্যাদা হারিয়ে এক অপরিচিত জাতিতে পরিণত হয়েছিল তাদেরকে তাদের পরিচয় সম্পর্কে সচেতন করা এবং সঠিক পথে ফিরিয়ে আনার এই কঠিন দায়িত্ব যার হাতে তিনি হচ্ছেন সাইদিনা মুসাহা ইসলাম মানুষের যে চরিত্রগত খারাপ দিকগুলো রয়েছে এটা ডেভেলপ করে যখন একটা মানুষ ভীতি এবং ত্রাসের মধ্যে বসবাস করতে অভ্যস্ত হয়ে যায় সোভিয়েত শাসনামলের একটি উদাহরণ আমরা উল্লেখ করতে পারি উনিশশো সালে সোভিয়েত শাসনামলে কমিউনিজমের মাধ্যমে একটি কৃত্রিম মানবসৃষ্ট দুর্ভিক্ষ তৈরি হয়েছিল যার প্রধান আক্রান্ত অঞ্চল ছিল ইউক্রেন এবং ক্রিমিয়া সেখানকার অধিকাংশ মানুষ তারা ছিলেন মুসলিম সরকারি দল কমিউনিস্টরা এসে সেখানকার সমস্ত খাদ্যদ্রব্য তারা বাজেয়াপ্ত করল খাদ্যের অভাবে দুর্ভিক্ষ চরম আকার ধারণ করলে মানুষ ধীরে ধীরে অনাহারে অর্ধাহারে মৃত্যুবরণ করতে শুরু করল সেই সময় একটি নিয়ম ছিল যে যদি কোন ব্যক্তি মৃত মানুষদের লাশ সরকারি গাড়িতে বা ট্রাকে জমা দিত তাহলে তাদেরকে কিছু পরিমাণ খাদ্যদ্রব্য দেওয়া হত্যের অভাবে অর্ধমৃত মানুষদেরকে যারা তখনও মৃত্যুবরণ করেনি ক্ষুধার যাতনায় অর্ধমৃত বিছানায় শুয়ে কাতরাচ্ছে দীবিত মানুষেরা সেই অর্ধমৃত মানুষদেরকে মৃত মানুষ বলে টেনে নিয়ে লাশের গাড়িতে তুলে দিতে শুরু করলো। অথচ এমন অনেক বর্ণনা রয়েছে সেই সময়ে। অর্ধমৃত মানুষেরা তারা নিজেদের দেহের শেষ শক্তিটুকু দিয়ে বলে উঠতেন আমি এখনও মরিনি আমি চাই। একদিকে এই ধরনের জুলুমের শাসন যখন মানুষের মধ্যে যাবতীয় মন্দ এবং খারাপ গুণগুলোকে বিকশিত করে অপরদিকে আমরা দেখতে পাই ন্যায় নীতি শাসন মানুষদের মধ্যে কল্যাণকর বিষয়গুলোকে মানবিক সদ্গুণগুলোকে বিকশিত করে এর বহু উদাহরণ রয়েছে এর মধ্যে একটি উদাহরণ আমরা উল্লেখ করতে পারি রোমানদের বিরুদ্ধে একটি যুদ্ধে যুদ্ধাহত তিন মুসলিম মুজাহিদ তারা চরম বিপস্যাত ছিলেন প্রত্যেক এর মধ্যে একজন ব্যক্তি আসলেন পানি নিয়ে প্রথম ব্যক্তি যার কাছে সেই পানি পানিবাহক এসে উপস্থিত হলেন তিনি দ্বিতীয় একজন ব্যক্তিকে দেখিয়ে দিয়ে বললেন আমার থেকে আমার ভাইয়ের প্রয়োজন বেশি তুমি তার কাছে যাও দ্বিতীয় ব্যক্তি একইভাবে তৃতীয় ব্যক্তিকে দেখিয়ে দিলেন তিনি বললেন আমার থেকে আমার ভাইয়ের প্রয়োজন বেশি তুমি পানি নিয়ে তার কাছে যাও তৃতীয় ব্যক্তি সেই পানিকে ঘুরিয়ে দিলেন বললেন প্রথম ব্যক্তির কাছে যাও পানি পানিবাহক যখন প্রথম ব্যক্তির কাছে গেলেন তিনি দেখলেন প্রথম ব্যক্তি ইতিমধ্যেই শাহাদ বরণ করেছেন এভাবে যখন তিনি দ্বিতীয় এবং তৃতীয় ব্যক্তির কাছে আসলেন দেখলেন তারা প্রত্যেকেই শাহাদ বরণ করেছেন এই ঘটনা আমাদের সামনে একটা উদাহরণ উপস্থাপন করে কিভাবে জীবনের সব থেকে সংকটময় মুহূর্তে মৃত্যুর মুহূর্তের সময়েও একজন মুসলিম তিনি চিন্তা করছিলেন আরেকজন মুসলিমের কথা নিজের প্রয়োজনের থেকে অন্যের প্রয়োজনকে তিনি প্রাধান্য দিচ্ছিলেন এটা হচ্ছে ইসলামী শাসন ন্যায় নীতির শাসনে বসবাস করার ফলাফল অপরদিকে যখন মানুষ জুলু মত ভীতি এবং ত্রাষের মধ্যে বসবাস করে তাদের মধ্যে যাবতীয় খারাপ গুণগুলো বিকশিত হয় তার জাতির এই মানসিক ক্ষত সম্পর্কে তিনি জানতেন তাদের অজ্ঞতা সম্পর্কে জানতেন কাজেই তিনি তাদেরকে অজ্ঞতার অজুহাত দিলেন এবং তাদের মধ্যে সঠিক বিষয়ে শিক্ষা দেওয়া শুরু করলেন লক্ষণীয় একটা জাতি কিংবা ব্যক্তি যদি সঠিক বার্তা দাওয়া পাওয়ার পরে সেটাকে অস্বীকার করে এটা নিঃসন্দেহ কুফুর মুসালাম তাদেরকে শিক্ষা দিলেন তিনি ओला इन्नाकु मन ता जाल तुम्हारा निश्चय एक अज्ञमूर्ख जी ए मूर्ति पूजार शीर्कर जी चूरान परिणति मुस्त साल सेरण कर लोकमस्त किप्त यहां एक दिन ध्वस कर दे जा সেটা সম্পূর্ণ বাতিল বলে প্রত্যাখ্যাত হবে রিজেক্টেড হবে তাদের সামনে এই উদাহরণ রয়েছে ছিল মুশ্রিক জাতি মূর্তি পুজারী তাদের কি পরিণতি ঘটেছে তাদের সমস্ত কিছু গেলসভা প্রত্যাখ্যান করেছেন ধ্বংস করে দিয়েছেন ধ্বংসই হচ্ছে শিরিকায় চূড়ান্ত পরিণতি মূসা আল্লাহাম এই বিষয়গুলোকে তাদের সামনে স্মরণ করিয়ে দিলেন এবং আরও বললেন বিস্মৃত মোসা আল্লাহাম তাদেরকে বললেন তাহলে কি আমি আল্লাহকে বাদ দিয়ে তোমাদের জন্য অন্য কোনো ইলাহ চালাস করব অথচ এই আল্লাহ তিনি তোমাদেরকে দুনিয়ার সবকিছুর উপরে শ্রেষ্ঠত্ব প্রদান করেছেন জগতের উপরে তোমাদের বিষয়গুলো স্মরণ করিয়ে দিয়ে তার জাতির মধ্যে হারানো সম্মানবোধকে জাগিয়ে তুলছেন তাদের মানসিক ক্ষতকে সারিয়ে তুলছেন মুসাদাম বনীষের জাতিকে স্মরণ করিয়ে দিলেন তোমরাই হচ্ছে আল্লাহর কাছে পছন্দনীয় জাতি পছন্দনীয় মনোনীত ব্যক্তি মননীয় জাতি তোমরা হচ্ছ সেই জাতি যাদের ক্যালসোমাত যদিও বনিস তখনও ছিল দুর্বল তাদের ক্ষেত না কোন খিলাফত না ছিল কোন রাষ্ট্র থা ক্ষমতা কিন্তু এরপরও মোসাদ ইসলাম বলেছেন তোমাদের ক্যালসো মহামতাল দুনিয়ার সবকিছুর উপরে শ্রেষ্ঠত্ব প্রদান করেছেন তারাই শ্রেষ্ঠ কিসের মাধ্যমে ইসলামের মাধ্যমে মণি সেলকে দেওয়া সেই শ্রেষ্ঠত্বের বিষয়ে যদি আমরা বুঝতে চাই আমাদের উচিত বর্তমান মুসলিম উম্মার উচিত হবে সেই আয়াতটি পরা আলসু মহামতাল এই উম্মত বলেছেন তোমরাই জাতি মানুষের কল্যাণের জন্যই তোমাদেরকে বের করা হয়েছে তা মরুনা তান হাউনা মুহ তোমরা সৎ কাজে নির্দেশ দান করবে অন্যায় কাজে বাধা প্রদান করবে এবং আল্লাহর ইমান আনবে এগুলো হচ্ছে শ্রেষ্ঠত্ব অর্জনের মাধ্যম বর্তমানে যদিও বাহ্যিকভাবে বাহ্যিক ক্ষমতা অর্থনীতির দিক থেকে যদিও মুসলিমরা একটি কঠিন সময় অতিক্রম করছে মুসলিমদের ভুলে গেলে চলবে না আল্লাহ আল্লাহর কাছে কাছে মনোনীত হওয়ার জন্য যে বৈশিষ্ট্যগুলো দরকার সেটা একমাত্র মুসলিম জাতির মধ্যেই রয়েছে ঠিক সেভাবেই মুসা আলা তার সময়ের মুসলিম জাতি বনি ইসরায়েলকে এই অনুগ্রহগুলোর কথা স্মরণ করিয়ে দিয়ে বলছিলেন আল্লা সুতাদেরকে সমস্ত মানব জাতির উপরে শ্রেষ্ঠত্ব প্রদান করেছেন সঙ্গে কথা উল্লেখ করতে পারি বর্তমান সময়ে যারা ইহুদি যারা মুসলিম ভূখণ্ড ফিলিস্তিন দখল করে তার নাম দিয়েছে ইসরায়েল ইয়াকুব আল্লাহ ইসলামের নামে নিজেদের জাত বা বংশ সম্পর্কে তারা কি দাবি করে আপনারা দেখতে পাবেন মিডিয়াতে বা বিভিন্ন পত্রপত্রিকায় এই বর্তমান সময়ের ইহুদিরা তারা নিজেদেরকে শ্রেষ্ঠ জাতি বলে দাবি করে তারা বলে থাকে তারা হচ্ছে ঈশ্বরের নির্বাচিত জাতি গডস চুজ অ্যান্ড পিপল এই দাবির বিপরীতে আমরা দেখতে ভাই এই দুনিয়ার অনেক কিছুই তারা নিয়ন্ত্রণ করছে তাদের মধ্যে রয়েছে বড় বড় বিজ্ঞানী পারমাণবিক মিডিয়াগুলো তারা নিয়ন্ত্রণ করছে তাদের হাতে অর্থ বিশাল ভাণ্ডার রয়েছে প্রযুক্তি রয়েছে নোবেল বিজয় বিজ্ঞানীদের মধ্যে রয়েছে প্রচুর ব্যক্তি যারা এই কাজেই এই বিষয়গুলো দেখে অনেক মুসলিম তার কনফিউজ হয়ে যান মুসা আল ইসলাম কোরআনে তাদেরকে বলেছেন আল্লাহ তোমাদেরকে সমস্ত মানব জাতির উপর শ্রেষ্ঠত্ব প্রদান করেছেন কিন্তু এটা কিছুতেই বর্তমান সময়ের ইহুদিদের উপরে কার্যক্রম নয় মুসা আল্লাহাম তাদেরকে কেন শ্রেষ্ঠ বলেছেন বা আল্লাহ কেন সেই সময় তাদেরকে শ্রেষ্ঠত্ব প্রদান করেছিলেন উত্তর খুবই সহজ রক্তের পরিচয় বংশ পরিচয় এর কারণে নয় বরং তারা ছিল সেই সময়ের মুসলিম জাতি তারা ছিল সেই সময় মুসলিম জাতি যে কোনো যুগে যে কোনো সময়ের যে কোনো ভূমির শ্রেষ্ঠ জাতি তারাই যারা নিজেদের ইচ্ছাকে আল্লাহ মহার কাছে সমর্পণ করে যাদের দিন ইসলাম তারাই হচ্ছে শ্রেষ্ঠ জাতি প্রত্যেক নবীর দিন এক এবং সেটা হচ্ছে ইসলাম অপরদিকে বর্তমান সময়ের ইতি তারা শুধুমাত্র বংশ পরিচয়ের কারণে নিজেদেরকে শ্রেষ্ঠ বলে দাবি করে তাদের তাদের বংশে বংশ শাখায় কেন শেষ নবী সাল্লাম তিনি এসেছেন ইসমাইল আল্লাহলামের বংশে আরব জাতিতে সেখানে না এসে কেন ইসহাকের বংশে আসলো না এই বর্ণবাদের কারণে তারা এমনকি আল্লাহ রাসুল্লাহামকে প্রত্যাখ্যান করেছে কুফর করেছে এবং এই সমস্ত বৈশিষ্ট্যের কারণে আমরা দেখতে পাচ্ছি করেছেন তাদের দেওয়া শ্রেষ্ঠত্বকে তারা নিজেরাই ছুড়ে ফেলে দিয়েছে কাজেই তাদের আর কোন শ্রেষ্ঠত্ব নেই তারা হচ্ছে বর্তমানে অভিশপ্ত জাতি বন ইসরায়েলের পরাজিত দুর্বল মানসিকতার বহিপ্রকাশ ঘটেছিল আরেকটি ঘটনার মাধ্যমে যখন মুসা আলাহাম তাদেরকে নিয়ে পবিত্র ভূমি বাইতুল মাকদিস জেরুজালেম জয় করার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন মুসা আলাহিসাল্লাম তার জাতিকে উদ্ধার করলেন ফের কবল থেকে তাদেরকে নিয়ে সমুদ্র পাড়ি দিয়ে নতুন একটি ভূমিতে এসে পৌঁছালেন তাদেরকে ওয়াদা দিয়েছিলেন তাদেরকে পবিত্র ভূমি জেরুজালেম এবং এর আশেপাশের শহরগুলো দেওয়া হবে সেখানে বসবাস করার জন্য মোসা আলাহাম বনী ইসরায়েলকে নিয়ে সেদিকে রওনা হয়ে গেলেন জিরুজাল জয় করার উদ্দেশ্যে জেরুজালের কাছাকাছি পৌঁছানোর পর আল্লাহ সুহামতাল্লাহ তাদেরকে জিহাদের আদেশ দিলেন জিহাদের মাধ্যমে এই ভূমিকে মুক্ত করার আদেশ তাদেরকে দেওয়া হল আল্লাহ ওয়াদা দিলেন তিনি তাদেরকে বিজয় দান করবেন মৌসা তিনি আদেশ করলেন জেরুজ আক্রমণ করো সেই সময় জেরুজ শাসন করত আমলেকা নামক এক অত্যাচারী কাফের সম্প্রদায় মহাসা আল্লাহাম মনিসালকে বললেন আল্লাহ তোমাদেরকে এই ভূমির ওয়াদা দিয়েছেন প্রতিশ্রুতি দিচ্ছেন তো আমরা তাদেরকে আক্রমণ করি যখন মুসা নিজের সম্প্রদায়কে বলল হে আমার জাতি হে আমার সম্প্রদায় তোমাদের প্রতি আল্লাহ নিয়ামতগুলোকে অনুগ্রহগুলোকে স্মরণ করো তিনি তোমাদের মধ্যে আম্বিয়াদেরকে পাঠিয়েছেন সৃষ্টি করেছেন তোমাদেরকে রাজ্যের মালিকানা দান করেছেন মুলক দান করেছেন এবং তোমাদেরকে এমন জিনিস দিয়েছেন যা বিশ্বজগতের আর কাউকে দেননি অর্থাৎ ইসলাম তিনি বললেন হে আমার জাতি প্রবেশ করো এই পবিত্র জন্য নির্ধারণ করে দিয়েছেন আল্লাহম এবং পেছনের দিকে তোমরা ফিরে যেও না প্রত্যাবর্তন পালিয়ে যেও না সিরিন তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে হে আমার জাতি এই পবিত্র ভূমিতে তোমরা প্রবেশ করো যা আল্লাহ তোমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন পেছন দিকে ফিরে পলায়ন করোনা প্রত্যাবর্তন করো না তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে বললেন প্রত্যাবর্তন ফিরে যেও না যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করা এটি বড় গুনগুলোর মধ্যে একটি কবিরা গুনগুলোর মধ্যে একটি রসদুল্লা তিনি একটি হাদিসে সাত ধরনের কবিরা কথা উল্লেখ করেছেন যার মধ্যে একটি হচ্ছে এই যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা উলমায় কেরাম তারা বলেছেন যুদ্ধক্ষেত্র থেকে পলায়নের ফলে একজন মানুষের পূর্বের আমলগুলো নষ্ট হয়ে যেতে পারে এটা এতটাই মারাত্মক একটি গুণা মোসা বলেছেন ওলা তার তদ্য যুদ্ধক্ষেত্র থেকে পৃষ্ঠ প্রদর্শন করো পালিয়ে যাওয়া না তান কালিব খোয়া সেরিন তাহলে তোমায় ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাওয়া একটি ব্যক্তি বা জাতির জন্য ক্ষতি ছাড়া আর কোনো কিছুই ডেকে আনে না কি করল তারা শুধুমাত্র যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাওয়া নয় বরং সরাসরি তারা যুদ্ধে অংশ নিতে অস্বীকৃতি জানাল তারা বলল আমরা যুদ্ধে যাব না আল্লাহ কোরআনে বলছেন তারা বলল হে মোসা সেখানে একটি প্রবল পরাক্রান্ত জাতি রয়েছে আমরা কখনো সেখানে যাব না যে পর্যন্ত না তারা নিজেরাই সেখান থেকে বের হয়ে যায় যদি তারা সেখান থেকে বের হয়ে যায় তাহলে নিশ্চয় আমরা সেখানে প্রবেশ করব লক্ষণীয় বনী ইসরায়েলের কথার এই বনি বন ইসরায়েল বলছে সেখানে বাস করছে এমনকাতি যারা পরাক্রান্ত শক্তিশালী প্রতাপশালী আবার তারা বলছে যদি তারা সেখান থেকে নিজেরাই বের হয়ে যায় তাহলে আমরা নিশ্চয়ই সেখানে প্রবেশ করব। তারা ভালো করেই জানত যে জাতির মধ্যে শক্তি এবং প্রভাব রয়েছে যারা ক্ষমতাবান কেন তারা নিজেরাই তাদের অঞ্চল ছেড়ে চলে যাবে এরা কখনই সম্ভব নয় কোন জাতি যাদের মধ্যে শক্তি রয়েছে ক্ষমতা রয়েছে তারা কখনোই অন্য একটা জাতির জন্য নিজেরা ক্ষমতা ছেড়ে দিয়ে তাদের ভূমি ছেড়ে দিয়ে বলবে না তোমরা এখানে আসো আমরা চলে গেলাম প্রস্তুত যারা পরাজিত যাদের মানসিকতা দাসত্বের বেড়া জালে বন্দী তারা এই ধরনের নৈরাশ্যবাদী চিন্তা চেতনাকে পোষণ করে থাকে তারা বিজয় অর্জন করতে চায় বিজয়ের সুফল তারা পেতে চায় কিন্তু এর জন্য যে কষ্ট করা দরকার যে পরিশ্রম করা দরকার সেটা করতে যারা রাজি নয় বর্তমানে আমরা দেখতে পাচ্ছি পবিত্র ভূমি বাইতুল মাল আকসাহ এবং ফিলিস্তিন ফিলিস্তিনুজিদের দখলে তারা মুসলিমদের ভূমি অন্যায়ভাবে দখল করে নিজেদের বসতি স্থাপন করেছে এই ভূমিগুলো আমরা চাই আমরা বিজয় চাই সম্মান পবিত্র ভূমি চাই কিন্তু এর জন্য আলাসমাতা যে পথ আমাদেরকে দেখিয়ে দিয়েছেন সেই জিহাদে আমরা ইচ্ছুক নই আমরা লড়াই করতে রাজি নই আমরা কোন ধরনের ত্যাগ স্বীকার করতে চাই না ধন সম্পত্তি সম্পদ খরচ করতে চাই না জীবন দেওয়া দূরে থাকুক আমরা কোন কষ্ট করতে চাই না কিন্তু কষ্ট ছাড়াই সবকিছু লাভ করতে চাই বন ইসরায়েল বলল যদি তারা সেখান থেকে বের হয়ে যায় চলে যায় অবশ্যই আমরা সেখানে প্রবেশ করব বন ইসরায়েলের এই বক্র মানসিকতা অবাধ্যতার বিরুদ্ধে ব্যতিক্রম ছিলেন অল্প কিছু বান্দা তাদের মধ্যে তখনও কিছু নেক বান্ধব অবশিষ্ট ছিলেন তারা সামনে এগিয়ে আসছেন এবং তারা বললেন আল্লাহ বর্ণনা করে বলছেন আল্লাহ ভিড়ুদের মধ্যে যাদের মধ্যে ভয় করত হয়ে আসলেন তারা বললেন তোমরা তাদের উপরে আক্রমণ করো আক্রমণ করে দরজায় প্রবেশ করো এরপর যখন তোমরা সেখানে প্রবেশ করবে তোমরাই বিজয়ী হবে আল্লাহর উপরে ভরসা করো যদি তোমরা মুমিন হয়ে থাকো ও আল্লাহ ফা তালক মিন আর যদি তোমরা মুমিন হয়ে থাকো তাহলে আল্লাহর উপরেই ভরসা করো তারা বললেন তোমরা আক্রমণ করো দরজায় পৌঁছাও তাদের ফটকে পৌঁছে যাও সেটাকে খুলে ফেলো সেখানে পৌঁছালে এটাই তাদেরকে পরাজিত করার জন্য যথেষ্ট হবে আল্লাহ আলাম এটা অলৌকিক কিছু হতে পারতো যে তারা হয়তো দরজায় প্রবেশ করলেই ভীতির কারণে শত্রুপক্ষ সেখান থেকে পলায়ন করত। অথবা হতে পারত যে দরজায় প্রবেশ করা মাত্র শত্রুপক্ষকে পরাজিত করা হতো আল্লাহ আলাম। কিন্তু এই দুই ব্যক্তি যে বক্তব্য দিয়েছিলেন যে কথাগুলো বলেছিলেন সেখানে লক্ষণীয় বিষয় হচ্ছে তাদের লড়াই করার মানসিকতা লড়াকু মানসিকতা তাদের মধ্যে জিহাদ করার যুদ্ধ করার ইচ্ছা জাগ্রত ছিল তারা চাচ্ছিলেন ফটক ভেঙে ফেলা হোক দরজা খুলে ফেলা হোক সেখানে যাওয়া হোক এবং গিয়ে এই জাতির বিরুদ্ধে যুদ্ধ করা হোক এই যুদ্ধের জন্য জিহাদের জন্য তারা অবশিষ্ট ব্যক্তিদেরকে উৎসাহিত করছিলেন কিন্তু বাকি জাতিকে যে বিষয়টা বিরত করে রেখেছিল তার নাম হচ্ছে ভয় ভীতি আল্লাহ সুহামতাল্লাহ তিনি যখন এই আয়তে সেই দুই ব্যক্তির কথা প্রশংসা সহকারে উল্লেখ করেছেন তিনি তাদের কোন গুণগুলো বর্ণনা করেছেন আল্লাহ সুহামতাল্লাহ বলেছেন ভয়ের কথা ফোন আল্লাহকে ভয় করতেন কলা আল্লাহ সুহাম বলেছেন তারা আল্লাহকে ভয় করতেন তারা ছিলেন আল্লাহ ফিরু এখানে লক্ষ্য করার মত একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেটা হচ্ছে যদি কোন ব্যক্তি বা জাতি তার শত্রুদেরকে আল্লাহ থেকে বেশি ভয় করতে শুরু করে এই ব্যক্তি বা জাতিরা কখনোই তারা শত্রুদের বিরুদ্ধে লড়াই করতে পারবে না যুদ্ধ করার জন্য যেটা আপনাকে বাধা প্রদান করে সেটা হচ্ছে শত্রুদের প্রতি ভীতি মৃত্যুর ভীতি অপরদিকে যুদ্ধের জন্য যেটা আপনাকে উৎসাহ প্রদান করে সেটা হচ্ছে আল্লাহ ভীতি যাদের মধ্যে আল্লাহ ভীতি শত্রুদের ভীতি থেকে বেশি থাকবে যাদের মধ্যে আল্লাহ ভীতি মৃত্যুর ভয় থেকে বেশি থাকবে তাদেরকে বাধা দেওয়ার মতো কোনো শক্তি এই পৃথিবীতে নেই তাদেরকে কোন কিছুর মাধ্যমে ভয় দেখিয়ে বিরত করা সম্ভব নয় এই জন্য আমরা দেখতে পাই যখন আল্লাহর মুজাহিদ্দিনরা আল্লাহর সৈনিকেরা তারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করেন কোনো কিছুই তাদেরকে বিরত করতে পারে না কোনো কিছুই তাদের অন্তরে ভীতি সৃষ্টি করতে পারে না কোনো কিছুই তাদের লক্ষ্য থেকে বিচ্যুত করতে পারে না তারা আল্লাহর আস্তায় জিহাদ করেন আল্লাহ ভীতিকে জাগ্রত করার মাধ্যমে সৃষ্টি জগতের কোনো কিছু তাদের অন্তরে ভীতি সৃষ্টি করতে পারে না হতে পারে শত্রু বাহিনী সংখ্যায় বিশাল রয়েছে তাদের অত্যাধুনিক অস্ত্র শস্ত্র তারা আক্রমণ করতে পারে মুসলিমদের ক্ষতি করতে পারে কিন্তু এর কোনো কিছুই আল্লাহর প্রতি যে ভয় একজন মুমিন বান্দার অন্তরে রয়েছে তাকে ছাপিয়ে যেতে পারে না আল্লাহ কুরআনে বলেছেন তোমরা কি তাদেরকে ভয় করছো তোমাদের উচিত আল্লাহকে ভয় করা আল্লাহ সহ তিনি হচ্ছেন একমাত্র সত্তা যিনি ভীতির যোগ্য যাকে ভয় করা উচিত কোন সৃষ্টিকে আমাদের ভয় করা উচিত নয় কারণ আল্লাহ মানুষকে সমস্ত সৃষ্টির উপরে শ্রেষ্ঠত্ব প্রদান করেছেন যদি মানুষ কোনো সৃষ্টিকে ভয় করে এটা হচ্ছে নিজের জন্য একটি অপমান হিজরি সপ্তম শতাব্দীর একজন বিখ্যাত মুসলিম ইবনে আব্দালামের একটি ঘটনা আমরা উল্লেখ করতে পারি প্রসঙ্গত তিনি সেই সময় একজন তাতার নেতার সঙ্গে সাক্ষাৎ লাভ করেছিলেন ইংরেজি বারো শতকে তাতাররা আমরা জানি যারা মুসলিম দেশগুলো আক্রমণ করছিল এবং যা কিছু তাদের সামনে দাঁড়া পাচ্ছিল সবকিছু ধ্বংস করে লন্ডভন্ড করে তারা সামনের দিকে তৎকালীন খিলাফতের রাজধানী বাগদাদ এবং সেখানে বিশ লক্ষ মানুষ মানুষকে তারা হত্যা করেছিল এক সৃষ্টি করেছিল সেখানে সেই কাতারদের মধ্যে আলোচনা তাদের ইচ্ছায় পরবর্তীতে কিছু কিছু ব্যক্তি তারা ইসলাম কবুল করলেন কিন্তু ইসলাম বা এই দিনকে বুঝে উঠতে তাদের মধ্যে বেশ কিছুটা সময় লেগে গিয়েছিল কাজেই শাসন ক্ষমতা লাভ করার পরেও তারা কুফুরি আইন এবং অন শাসন ব্যবস্থা দিয়ে তাদের রাজ্য এবং রাষ্ট্রকে পরিচালনা করছিলেন সেই কাতারদের মধ্যে একজন শাসকের সঙ্গে সাক্ষাৎ লাভের সুযোগ হল মুসলিম আলিম আল ইজ ইবন সালামের। রাজার দরবারে গিয়ে পৌঁছালেন আল ইজ ইবন সালাম তিনি সেখানে নিয়ে গেলেন তার ছাত্রদেরকে তিনি যখন সেই দরবারে কথা বলতে শুরু করলেন প্রথমে খুব নরম ভাষায় সেখানে কথা বলতে শুরু করলেন বক্তব্য যত অগ্রসর হচ্ছিল ধীরে ধীরে তার কথার সুর পরিবর্তন হচ্ছিল গলার আওয়াজ উঁচু হচ্ছিল এক তিনি সেই শাসককে শাসকের দরবারে দাঁড়িয়ে শাসাতে শুরু করলেন সতর্ক করতে শুরু করলেন তার গলার স্বর উঁচু হয়ে গেল তিনি তার দিকে তাকিয়ে আঙ্গুল তুলে কথা বলতে শুরু করলেন জাহান্নাম সম্পর্কে সতর্ক করতে শুরু করলেন আল্লাহ শাস্তির ভয় দেখালেন এবং প্রকাশ্যে সেই শাসকের বিরুদ্ধে শাসকের দরবারে দাঁড়িয়ে দোয়া করতে শুরু করলেন তার বিরুদ্ধে দোয়া করতে শুরু করলেন ছাত্ররা তারা ভয়ে চাদর দিয়ে নিজেদের দেহকে চাদ ভয় পাচ্ছিলেন যে কোনো মুহূর্তে একটা তরবারি এসে তাদের মাথাকে দেহ থেকে পৃথক করে দিতে পারে এবং সেই রক্ত যেন তাদের গায়ে ছিটকে না আসে সেই জন্য তারা চাদর দিয়ে নিজেদের দেহকে আবৃত করে নিচ্ছিলেন আল্লাহর ইচ্ছায় আল ইজ ইবনা আব্দুল সালাম তিনি নিরাপদে দরবার থেকে কথা শেষ করে তিনি বের হয়ে আসলেন যখন তিনি বাইরে আসলেন ছাত্ররা তাকে ঘিরে তুলল এবং প্রশ্ন করল কিভাবে এই ধরনের একজন শাসকের সামনে এভাবে কথা বলতে পারলেন কি জবাব দিয়েছিলেন তিনি বলেছিলেন যখন আমি তার দরবারে দাঁড়িয়েছিলাম আমি সেখানে আল্লাহর কথা শক্তির কথা আল্লাহর ক্ষমতার কথা চিন্তা করছিলাম এই বিষয়গুলো চিন্তা করার পর যখন আমি সেই শাসকের দিকে দৃষ্টি দিলাম আমার কাছে সে একটা ক্ষুদ্র বিড়ালের থেকেও দুর্বল হিসেবে উপস্থিত হল এটাই হচ্ছে বাস্তবতা যখন আপনার অন্তরে আল্লাহর ভয় থাকবে যার অন্তরে আল্লাহর ভয় রয়েছে যে আল্লাহর বরত্বকে অনুধাবন করে বুঝে সে অন্য কোনো কিছুকে ভয় করে না বন ইসরা মধ্যে দুই ব্যক্তি তারা বলেছিলেন তোমরা শুধু এতটুকু করো দরজা ভেঙে সেখানে প্রবেশ করো এর বেশি কিছু করার দরকার নেই এতটুকু যদি আমরা করতে পারি আল্লাহ আমাদেরকে বিজয় দান করবেন আল্লাহ আমাদেরকে এই ওয়াদা দিয়েছেন তাদেরকে পরাজিত করা হবে এবং তার আরো বলছিলেন যদি তোমরা মুমিন হয়ে থাকো এর জন্য আল্লাহর উপরে তোমাদের ভরসা করা উচিত কিন্তু এত কিছু শোনার পরেও এভাবে তাদেরকে উৎসাহ দেওয়ার পরেও বনি ইসরায়েলের প্রতিক্রিয়া কি ছিল তারা কি জবাব দিয়েছিল তারা বলল হে লোকেরা যতক্ষণ সেখানে থাকবে ততক্ষণ আমরা কোন অবস্থাতেই সেখানে প্রবেশ করব না সুতরাং বনি ইসরায়েল তাদের শেষ কথা স্পষ্ট বক্তব্য জানিয়ে দিল আমরা কিছুতেই সেখানে যাব না অর্থাৎ আমাদেরকে যতই আদেশ দাও না কেন উৎসাহ দাও না কেন উপদেশ দাও না কেন কোনো লাভ নেই এটাই আমাদের শেষ কথা এমনকি তাদের অবস্থা এত চরম অবস্থায় পৌঁছালো তারা উদ্ধত্তের সঙ্গে বেয়াদবির সঙ্গে বলল। ফাকাতিল হুসা আলাহিসাল্লামকে বললো হে মোসা তুমি যাও তুমি এবং তোমার রব গিয়ে যুদ্ধ করো আমরা এখানেই বসে থাকলাম বনে ইসরায়েল তারা বলছে তুমি যাও এবং তোমার রবকে সাথে নিয়ে যাও তোমরা উভয়ে যুদ্ধ করো আমরা এখানে বসে থাকলাম আমরা শুধু দেখব এর অর্থ হচ্ছে বসে থাকা বনে ইসরায়েল যা সাফ কথায় জানিয়ে দিল আমরা জিহাদ করব না আমরা এখানে বসে থাকব। তুমি এবং তোমার রব গিয়ে যুদ্ধ করে বিজয় নিয়ে আসছো না কেন বনি ইসরায়েলের এই নিষ্ক্রিয়তা অলস বসে থাকার মানসিকতা বর্তমানে মুসলিমদেরকেও গ্রাস করেছে আমাদের উচিত হবে যখন আমরা পূর্বের জাতিগুলোর কাহিনী শুনছি তাদের সঙ্গে বর্তমান অবস্থাকে মিলিয়ে দেখা কারণ আলো সুমতালা বিনা কারণে এই সমস্ত ঐতিহাসিক ঘটনাগুলোকে কুরআনে আমাদের জন্য সংরক্ষণ করেননি তিনি আমাদেরকে এই ঘটনাগুলো জানিয়ে দিচ্ছেন এটা আলো সুমাতার পক্ষ থেকে একটি বিশাল অনুগ্রহ এবং নিয়ামত আমাদের প্রতি কারণ এর মাধ্যমে আমরা একই ধরনের ভুল করা থেকে মুক্তি লাভ করতে পারি যে ঘটনাগুলো একবার ইতিহাসে ঘটে গেছে সেই ঘটনার পরবর্তী ফলাফল আমাদের সামনে জানা কাদের সেই ঘটনার বিশ্লেষণ করলে সেখান থেকে সুস্পষ্ট লাভ ক্ষতি এটা আমাদের সামনে চলে আসে কাজেই যদি আমাদের ইচ্ছা থাকে আমরা পূর্বের ভুল আর করব না যদি আমরা শিক্ষা গ্রহণে আগ্রহী থাকি যদি আমরা সতর্ক থাকি তাহলে পূর্বের জাতির সেই ভুল করা থেকে আমরা মুক্তি লাভ করতে পারব ভুল করে যাচ্ছিল নিজেদের ভুলগুলোকে তারা শুধু নেয়নি কাজেই তাদেরকে আলোচক পরিচয় এক সময় যারা মুসলিম জাতি ছিল সেই বনি ইসরায়েল জাতির বর্তমান পরিচয় হচ্ছে তারা অভিশপ্ত জাতি আলোস মমাতালা যাদেরকে মাকদিম বলেছেন বনে ইসরায়েল জাতির কাহিনী যত আমরা সামনের দিকে এগিয়ে যাব আমাদের কাছে তত স্পষ্ট হবে কেন আলোসহ মহাতালা তাদেরকে অভিশপ্ত করেছেন বনিসরাইল জাতির এই মানসিকতা এবং অবাধ্যতা সম্পর্কে একটি উক্তিকে আমরা তিনি তার বিভিন্ন প্রসঙ্গে বিভিন্ন সময়ে দেয়রূপ বিবরণ উল্লেখ করা হয়েছে তাতে বোঝা যায় তাদের সংকল্প খুবই ঢিলে এবং তাদের বিবেক অত্যন্ত দুর্বল ছিল গমরাহিতে লিপ্ত না হয়ে তারা হেদায়তের পথে আসত না অধপতনে না যাওয়া পর্যন্ত তারা উন্নতি এবং অগ্রগতির পথে অগ্রসর হত না বাঁকা পথে না গিয়ে তারা কখনোই সোজা পথে আসত না এর উপর তারা ছিল নিষ্ঠুর একগুয়ে এবং হটকারী স্বভাবের মধ্যে এখনও পর্যন্ত বিরাজমান। বনিস জাতি জিয়াদকে প্রত্যাখ্যান করে আল্লাহ এবং তার রাসুলের দেওয়া পথকে বর্জন করে যে ভুল করেছিল সেই একই ভুল বর্তমানে বর্তমান মুসলিমাও করছে রাসু তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন তোমরা তোমাদের পূর্ববর্তী স্মরণ রাখতে হবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন কিয়ামত পর্যন্ত এই উম্মতের মধ্যে একটি দল থাকবে যারা থাকবে হকের উপরে বিজয়ী তারা থাকবে হকের উপরে লড়াইরত অবস্থায় যারা তাদের শত্রু যারা তাদের বিরোধিতা করবে তারা কখনোই তাদের কোন ক্ষতি করতে পারবে না কিয়ামত পর্যন্ত এই উম্মতের মধ্যে একটি দল থাকবে বিজয়ী হকের উপরে এই উম্মতের উপরে আলোসহামাতের একটি অনুগ্রহ হচ্ছে এটা যে এই উম্মতের মধ্যে একটা দল থাকবে যারা কিয়ামত পর্যন্ত হকির উপরে বিজয়ী থাকবেন কাজেই যদি আমরা আগ্রহী থাকি বর্তমানে হকপন্থী মানুষদেরকে চিনে নেওয়ার জন্য আমাদের উচিত হবে কোরআন এবং হাদিসের দৃষ্টিতে বিচার বিশ্লেষণ করা যারা এভাবে এবং আমরা দাবি করছি ফিলিস্তিন এটা মুক্ত হয়ে যাবে নিষ্ক্রিয়তা এমন একটা পর্যায়ে চলে গেছে যে মানুষ নিজেদের মধ্যে একটা বাক্য তৈরি করে নিয়েছে মানুষ বলে যে এই সমস্যাগুলো তৈরি হয়েছে আমাদের বাপদাদাদের মাধ্যমে আর এগুলো সমাধান করবে আমাদের সন্তান নাতিপতিরা অর্থাৎ আমাদের করণীয় কিছু নেই আমরা শুধু বসে থাকবো এবং দেখব তুমি এবং তোমার রব গিয়ে যুদ্ধ করো সেল যেভাবে বলেছিল। আবার মধ্যে একদলকে দেখা যায় যারা বলে থাকেন আমরা অপেক্ষা করছি কখন ইমাম মাহাদি আসবেন তিনি আমাদেরকে উদ্ধার করবেন কিন্তু অপেক্ষা শব্দের অর্থ কি কারোর জন্য অপেক্ষা করার অর্থ হচ্ছে আপনি আপনার যে করণীয় কাজ সেটাকে পূর্ণ করেছেন আপনার যা করার ছিল আপনি করে ফেলেছেন আপনি প্রস্তুত আপনি রেডি এখন তাকে বরণ করে নেওয়ার জন্য আপনি রত কিন্তু আমরা যে কাজ করছি সেটাকে অপেক্ষা করা বলে না আমাদের অবস্থা হচ্ছে নিষ্ক্রিয়তা। হাল ছেড়ে দিয়ে বনে ইসরায়েল কোন ধরনের ত্যাগ স্বীকার করতে রাজি ছিল না এর উপরে তারা আবদার করল মূসা এবং তোমার রব তোমরা উভয়ে গিয়ে যুদ্ধ করছো না কেন তোমরা গিয়ে আমাদের জন্য বিজয় নিয়ে আসো কাজেই তারা মোসা আল্লাহামকে এমনভাবে জনতারা বলছে রব তোমাকে প্রতি জানতেন না তারা একটি যুদ্ধের সম্মুখীন হবেন রসুলাম মদিনা থেকে সাহাবিদ্দীরকে নিয়ে বের হয়েছিলেন আবু সুফিয়ানের গতিরোধ করার জন্য তিনি জানতেন এই কাফেলা যদি মক্কায় গিয়ে পৌঁছায় এই অর্থনীতি পুরোটাই বিনিয়ক করা হবে যুদ্ধের জন্য মুসলিমদেরকে আক্রমণ করে ধ্বংস করে দেওয়ার জন্য কাজেই শুরুতেই তাকে থামিয়ে দেওয়ার জন্য রাসুম মুসলিমদেরকে নিয়ে বের হয়েছিলেন কিন্তু আবু সুফিয়ান খুবই চতুরতার সঙ্গে সেই কাফেলার পদ ঘুরে সে মক্কায় পৌঁছে যেতে সক্ষম হলো অপরদিকে মক্কা থেকে একদল মুশ্রিক যখন তারা জানলো যে তাদের কাফেলা আক্রমণ করা হচ্ছে তারা অস্ত্র নিয়ে যুদ্ধের স্বাদ সজ্জিত হয়ে বদরের নিকটে চলে আসলো। বদর প্রান্তের কাছে তারা এসে এই পরিস্থিতিতে প্রথমে কাফের আক্রমণ করার জন্য কিন্তু পরিস্থিতি সৃষ্টি হয়ে গেল একটি যুদ্ধের পরিস্থিতিতে রাসুল্লাহাম তখন সাহাবাদের মানসিকতাকে যাচাই করছিলেন তিনি তাদেরকে প্রশ্ন করলেন আমরা কি করব আমরা কি যুদ্ধ করবো নাকি মদিনায় ফেরত যাব সাহাবিদের মধ্যে আল আনহু তিনি উঠে দাঁড়ালেন এবং তিনি বললেন আমরা বনি ইসাইলের মতো এই কথা বলবো না যে আপনি এবং আপনার রব যান আপনারা গিয়ে যুদ্ধ করুন বরং আমরা বলবো আপনি এবং আপনার রব সাথে গিয়ে যুদ্ধ করুন আমরাও আপনার সাথে গিয়ে লড়াই করব তিনি বললেন সেই মহান সত্তার কসম যিনি আপনাকে সত্য সহকারে প্রেরণ করেছেন আপনি যদি আমাদেরকে নিয়ে বারকে গামাত পর্যন্ত পৌঁছে যান আমরা তবু লড়াই করতে করতে আপনার সাথে গিয়ে সেখানে গিয়ে পৌঁছাব সাহাদিবী মোয়াজ রাজানহ আল আনসারি তিনি বলেছিলেন সেই আল্লাহর কসম যিনি আপনাকে সত্য সহকারে প্রেরণ করেছেন আপনি যদি আমাদেরকে সঙ্গে নিয়ে সমুদ্রেও ঝাপিয়ে পড়তে চান আমরা সেখানেও ঝাপিয়ে পড়ব আমাদের একজন ব্যক্তিও পেছনে পড়ে থাকবে না মৌসা আলাহিসাল্লাম আল্লাহকে যে ভূমি বিজয়ের ওয়াদা দিয়েছেন সেই জেরুসালেম বিজয় করা থেকে মাত্র একটি স্টেপ জুড়ে ছিলেন এই বিজয় আল্লাহর ওয়াদা আল্লাহর প্রতিশ্রুতি যার জন্য তিনি কতগুলো বছর অপেক্ষায় ছিলেন সেই জাতিকে তিনি মিশর থেকে উদ্ধার করে নিয়ে এসেছেন মূসা প্রায় সেখানে পৌঁছে গিয়েছিলেন ফের ধ্বংস হয়েছে তিনি ইসরায়েলকে মিশর থেকে মুক্ত করে মূসা আল্লাহাম তিনি যখন বন ইসরায়েলকে নিয়ে জেরু আলম একেবারে প্রবেশ দ্বারে এসে পৌঁছে উপস্থিত আল্লাহর দেওয়া ওয়াদাকে নিজের চোখের সামনে তিনি স্পষ্ট দেখতে পাচ্ছিলেন এমন একটা সংকটময় মুহূর্তে বন ইসরায়েল সম্পূর্ণ জাতি তার বিশ্বাসের খাতকতা করে বসলো। নিঃসন্দেহে সাইদিনা মোসা আল্লাহামের জন্য এটা ছিল খুবই কষ্টের একটা মুহূর্ত সে কঠিন পরিস্থিতিতে তিনি আল্লাহ তুলে ফরিয়াত বললেন বলছেন মুসা বলল হে আমার রব আমি তো শুধু আমার নিজের এবং আমার ভাইয়ের উপরে ক্ষমতা রাখি অতএব আপনি আমাদের মধ্যে এবং এই অবাধ্য সম্প্রদায়ের মধ্যে করুন দোয়া করে জানিয়ে দিলেন এই জাতির উপরে আমার কোন নিয়ন্ত্রণ নেই আমার কর্তৃত্ব শুধু আমার নিজের উপরে এবং আমার ভাই হারুনের উপরে যে জাতির জন্য হিজরত করলেন তারা যখন জেরুজাল জয় থেকে মাত্র এক ধাপ দূরে তখন বেঁকে বসলো বিশ্বাসঘাতকতা করলো সেখানে প্রবেশ করতে অস্বীকৃতি জানালো আল্লাহ মোহাম্মতাল্লাহলকে তাদের আচরণের কারণে শাস্তি প্রদান করলেন আজাব দিলেন আল্লাহ বলেন এই ভূমি তোমাদের জন্য ৪০ বছর পর্যন্ত নিষিদ্ধ করা হলো হারাম করা হল তোমরা জমিনে উদ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়াবে পথ ভ্রষ্ট হয়ে ঘুরে ফিরবে বললেন অতএব আপনি অবাধ্য সম্প্রদায়ের জন্য কোন দুঃখ করবেন না আফসোস করবেন না আল্লাহ কি বললেন অতএব আপনি যেই সম্প্রদায় অবাধ্য তাদের জন্য কোন দুঃখ আফসোস করবেন না অবাধ্য তার শাস্তি স্বরূপ আল্লাহ দেওয়া জিহাদের বিধানকে পরিত্যাগ করার কারণে মরুভূমির বুকে ৪০ বছরের জন্য আল্লাহ তাদেরকে পথহারা করে দিলেন দিগ্ভ্রান্ত করে দিলেন কেন করে দিলেন কারণ তারা আল্লাহর আসতে যুদ্ধ করতে অস্বীকৃতি জানিয়েছিল শাস্তি স্বরূপ তারা সিনাই একটি ছোট জায়গায় আটকা পড়েছিল সেখান থেকে বের হওয়ার জন্য তার প্রতিদিন চেষ্টা করত প্রতিদিন সকালে যাত্রা শুরু করত কিন্তু সন্ধ্যায় ঠিক একই জায়গায় এসে উপস্থিত হত রুহান আল্লাহ আমরা যদি মানচিত্র দেখি আমরা দেখতে পাব যে এই উপত্যকাটি অঞ্চল নয় কিন্তু দেখানোর কাজেই ছোট এলাকা থেকেও তারা ৪০ বছর সময় পর্যন্ত সেখানে আটকা থাকলো বের হওয়ার কোন পথ তারা বের করতে পারল না আল্লাহর আজাবে তারা পাকড়াব হল অতীতের বনি ইসরায়েল জাতি জিহাদ অস্বীকার করার কারণে ৪০ বছর ধরে উদ্ভ্রান্তের মতো যাজাবর জীবন কাটাতে বাধ্য হয়েছে আর বর্তমানে জিহাদের মানহাজ ত্যাগ করার কারণে গণতন্ত্র প্রচলিত রাজনীতি সুফিবাদী মানহাজ গ্রহণ করার কারণে বর্তমান মুসলিম জাতি আমরাও বছরের পর বছর ধরে উদ্ভ্রান্তের মতো একই অপমান এবং লাঞ্ছনার বৃত্তে ঘুরপাক খাচ্ছি আবাস আল্লাহ তিনি আমাদেরকে এই লাঞ্ছনা থেকে মুক্তি দান করেন যে বিধান তিনি আমাদের জন্য দিয়েছেন সেই বিধানকে প্রতিষ্ঠিত করার মাধ্যমে ও रईन डॉस मीडिया अन्न्य प्रोजेक्ट संपर्क जानते भिजिट कर डब्ल्यू डब्ल्यू डब्ल्यू डट रईन ड्रब्स मीडिया डट ऑर्ग अथवा फेसबुक पेज डब्ल्यू डब्ल्यू डब्ल्यू अथवा यूट्यूब चैनल डब्ल्यू डब्ल्यू डब्ल्यू डट